জীর্ণ আচ্ছাদন অনেক কাল আগে এক দেশে এক রাজা ও রানি ছিল যাদের কোন রাজপ্রাসাদের বাগানে বসে আছে এক অদ্ভুত মহিলা তার কাছে এল আমার অভিবাদন আপনি গ্রহণ করুন মহারানী আপনি কে মহাশয়া जलर मध्य मिसिए दिन तरह दिन से जल दिए निजेके परिष्कार कर बुझल और जल मिठान तलाय फेले दिन আর বেগুনি ফুলটাকে সেই জায়গাতেই রেখে দেবেন যেখানে সেটা থাকবে আপনি কি বুঝলেন তাই রানীকে যা বলা হয়েছে সে তাই করলো তার ঘরে দু বালতি জল আনালো আর সেই জলে নিজেকে পরিষ্কার করলো তারপর জল বিছানার নিচে ফেলে পরের দিন সকালে ঠিক ওই বৃদ্ধা যেমন হবে বলেছিল বিছানার নিচে দুটো ফুল ফুটলো। রানী নীল ফুলটা নিয়ে খেয়ে ফেললো এমন সুস্বাদু জিনিস সে জীবনে খায়নি তার লোভ হলো যে অন্য ফুলটা কেমন খেতে হবে আর বৃদ্ধা তাকে সতর্ক করেছিল ভুলে গেল সে বেগুনি ফুলটাও খেয়ে ফেলল কিছু সন্তান জন্মালো। তাদের মধ্যে একজন খুব সুন্দর তাকে দেখতে মতো আর অন্যজন পরিচারিকা তাকে দেখে চমকে সম্ভব? কি হয়েছে দুজনের মধ্যে একজনের মাথায় শিং আর পেছনে লেজ হয়েছে পরিচারিকা রানীকে আমার আরেক মেয়ের মতো ভালোবাসা আর আদরে বড় করব ওকে আমি ওর নাম দিলাম রাজকন্যা হর্নডেল আর অন্য মেয়ে নাম দিলাম রাজকন্যা অ্যাডনেস। আর ঠিক তাই হলো রাজা ও রানী আদরে ভালোবাসায় তাদের দুই মেয়েকে বড় করে তুলল দুই বোনের মধ্যে এত মিল যে তাদের দেখে পার্থক্য বোঝা সম্ভব নয় এমনকি যখন দুজন যৌবনে পা দিল তখনও কিন্তু সিং আছে যে রাজকন্যা সে মাথা ঢেকে রাখত একটা ছেঁড়া কাপড়ের আচ্ছাদনে আর সঙ্গে থাকতো একটা কাঠের চামচ তাই লোকে তাকে ডাকতে শুরু করল রাজকন্যা ট্যাটারহুড বলে তাকে অনেকবার জিজ্ঞেস করা হলো যে তুমি মাথা একদিন রাজপ্রাসাদে একটা সংবাদ এলো ও না বাবা কি হয়েছে বলো আমাকে একটা আদিবাসী বামন গোষ্ঠী আমাদের রাজ্যে এসে ঢুকেছে আর সব জায়গায় তারা যা করে সেই রকম আমাদের রাজ্যেও বড়দিনের আগে রাতে তারা নজ করে দিয়ে যাবে কিন্তু সে তোমাত্র একটা রাত ওদের যাবার জন্য রাস্তা করে যদি দি তাহলে ওরা ঠিক চলে যাবে অবশ্যই রানী কিন্তু ওরা যাবার সময় সবচেয়ে আশ্চর্য যে জিনিস পায় নিয়ে চলে যায় আর আমাদের কাছে সবচেয়ে আশ্চর্য হল আমাদের মেয়েরা তারা যে কোনো জায়গা বার করতে পারে দেখেনি। ওরা চমকে যাবে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আমার আর বোনের কিচ্ছু হবে না তাই বড়দিনের আগের রাত এসে গেল প্রাসাদের সতর্ক পাহারা ট্যাটারহোড তার কাঠের চামচ নিয়েই লড়াই করল বামনরা পালিয়ে গেল কিন্তু যাবার তাদের একজন এমন এক শক্তিশালী জাদু করল যে রাজকন্যা পরিণত হলো গরুতে রাজপ্রাসাদের প্রত্যেকে বামনদের এই জঘন্য কাজ দেখে খুব দুঃখ পেল কিন্তু রাজকন্যা তুমি কি করবে আমি জানি ওই বামনেরা কোথায় থাকে তিন সমুদ্র পেরিয়ে এক দুর্গে তাদের বাস আর তিন সাগরের মাঝে যে জল আছে সেই জলেই আছে জাদু আর সেই জল দিয়ে আমি বামুনদেরকে পরাজিত করব। আর আগের মতো করে দেব। তিন সাগরের মাঝে মায়া জল আগে তো এরকম কিছু আমি। তার জন্য তোমার মাথায় অবশ্যই থাকতে হবে দুটো সিং আর থাকবে একটা লেজ বাবা যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটা মজবুত জাহাজ বানিয়ে দাও সেই জাহাজে আমি আর অ্যাগনেস আমরা দুজনে মিলে যাব। তুমি দেখবে আমি খুব মাঝখানে পৌঁছে আর নিজের কাঠের চামচ দিয়ে নাড়তে থাকে আর একজ শুধু দেখে যে তিন নম্বর সমুদ্রের জল সংগ্রহ করে তাতে দেওয়া হলো জলের রং বদল হয়ে হয়ে গেল গাঢ় বেগুনি একটা পাত্রে করে নিয়ে গিয়ে দুর্গের নিচে বামনরা তাকে দেখেই আক্রমণ করল। ওই পাত্র থেকে চামচ করে বেগুনি জল নিয়ে তাদের উপর ছিটিয়ে দিল তারা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটল তারপর সে পৌঁছল তার কাছে যে রাজকন্যা অ্যাগনেসকে জাদু করেছিল দয়া করে ওই জল আমার ওপরে ছুড়ো না দয়া করো ঠিক করে দাও ওর ওপর থেকে তোমার কিন্তু তারা তাদের জাহাজ নিয়ে বেরোবার আগে বামন সতর্ক করে দিল যদি তোমরা নিজেদের মতো চিরকাল থাকতে চাও তাহলে বাবা মায়ের কাছে ফিরে যাবার আগে প্রকৃত প্রেমের সন্ধান করো যদি প্রকৃত ভালোবাসা না খুঁজে পেয়ে তোমরা এখন আমরা কি করব? কোথায় প্রকৃত প্রেম খুঁজে পাবো আর জানবো কি করে যে কোনটা প্রকৃত প্রেম এত চিন্তা করোনা বোন আমি জানি যে আমাদের ঠিক কি কি কাজ করতে হবে জানো প্রকৃত প্রেমের আসল পরীক্ষা রাজকন্যাত যে তাকে ঠিক কি করতে হবে আমরা জানি না কিভাবে হয়তো তার সিং থাকার জন্য সে জাহাজ নিয়ে চলল বহু দূর দেশে এক রাজার রাজ্যে যার আছে দুই রাজপুত্র যখন রাজার সেনারা দেখল অমন মজবুত এক জাহাজ তাদের বন্দরে এসে নোংর ফেলেছে তারা রাজাকে সেই খবর দিতে চলে গেল মহারাজ বিশাল এক জাহাজ এসেছে কিন্তু কোনো সৈন্য সামন্ত দেখা যাচ্ছে না শুধু দেখলাম এক মহিলা যার মাথায় সিং আর পেছনে গিয়ে দেখার অনুমতি না ভাই ওই ধরনের এক মহিলা মানে হয়তো ডাইনিবিদ্যার প্রভাব বা নিজেই সে ডাইনি আমি আমার ছোট ভাইকে এত বড় ঝুঁকি নিতে দেব না বাবা আমি নিজে যাব আমি যেন তোমাকে একা যেতে দেব আর বলল যে বাড়ি ফেরার আগে তাদের আরেকটু ঘোরাঘুরি করতে হবে তারা প্রকৃত প্রেম খোঁজার কথা বলল না কারণ সেভাবে প্রকৃত প্রেম খুঁজে পাওয়াও যায় না যেহেতু তারা রাজকন্যা তাই তাদের রাজ অতিথি করে তিন মাস সেখানে রাখা হলো রাজপুত্রের মধ্যে প্রেম গড়ে উঠল যেদিন দুই বোন ওই দেশ ছেড়ে যাবে বড় রাজকুমার আর নিজেকে ধরে রাখতে পারল না সে অ্যাগনেসকে বলে দিল তাহলে আসি তুমি যেও না আমাকে ছেড়ে যেতে পারি না আমি যা বলবো তা তোমার ভালো না লাগলে যে শাস্তি দেবে মাথা পেতে নেব আমি কিন্তু সত্যি কথাটা বলতেই হবে আর আমি এটা তোমাকে বলছি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কি জানাতে চাও রাজকুমার আসলে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি না। আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে স্বামী রূপে গ্রহণ করবে আমার বোন তখনই তোমাকে বিয়ে বিয়ে করবে যদি তোমার ছোট ভাই আমাকে করতে চায়। আমি করব ভাই না আমার জন্য তুমি এমন কাউকে বিয়ে করো না যাকে কি ভালোবাসো না দাদা প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়া খুব শক্ত আর তুমি তা খুঁজে পেয়েছ তার ছোট ভাইকে অনেক বোঝাবার চেষ্টা করলো যাতে সে ট্যাটারহুডকে বিয়ে না করে কিন্তু ছোট রাজপুত্র কোন কথাই শুনল না রাজকন্যা একনেসো তার প্রিয় বোনের কথার বিরুদ্ধে গেল না তাই অনেক তর্ক বিতর্কের পর ঠিক করা হলো যে বড় রাজপুত্র বিয়ে করবে রাজকন্যা আর ছোট রাজপুত্র বিয়ে করবে রাজকন্যা বিয়ের দিন এসে গেল ছোট রাজপুত্রকে তার ঘরে ডেকে পাঠালো। তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে হ্যাঁ আমি জানতে চাই যে আমাকে বিয়ে করার আগে কি তোমার কিছু জানার বা আমাদের বিয়ের আগে কিছু তুমি বলতে চাও আমাকে বলো আমার ভাই তার প্রকৃত ভালোবাসাকে বিয়ে করছে তাই আমি খুব খুশি এই ব্যাপারে তুমি আমার মাথার এই দুটো কাঠের চামচের ব্যাপারে জানতে তুমি আমি সেই তোমাকে গ্রহণ করব। হ্যাঁ আমি মানছি যে আমি তোমাকে ভালোবাসি না কিন্তু আমি জানি একজন হাসি খুশি ও ভরসাযোগ্য ও বুদ্ধিমতি জীবন সঙ্গী পেতে চলেছি আমি তোমার সঙ্গে দেশে ঘুরতে খুব মজা লেগেছে আমার আর আশা করি আমাদের বন্ধুত্বই যথেষ্ট হবে তাই না তাই তোমাকে শুনতে হবে আমার খারাপ লাগবে কিনা ভেবে সরাসরি কথা বলবে তাতে আমি বেশি খুশি হব। আমি সত্যি খুব খুশি হব বলছি তুমি মাথায় জীর্ণ আচ্ছাদন কেন কোথায় আমি কেন আচ্ছাদন পরি? এই আরে মশাই এত সুন্দর রাজদণ্ড নিয়ে কোন রাজকুমারী ঘোরে নিয়ে আজব্দি বুঝলে কি তুমি এই রূপ নিয়ে জন্মালে কি করে তোমার এই সিং আর এই লেজ নিয়ে কে বলেছে যে আমি সিং আর লেজ নিয়ে জন্মেছি কিন্তু আমি আমি তো তোমাকে কখনোই ভালোবাসিনি কিন্তু তুমি তোমার দাদাকে ভালোবেসেছ যার জন্যে তুমি এত বড় আত্মত্যাগ করতেও রাজি হয়ে গেলে के देखते मन ट पवित्रवित्र मन मानसिक भलोबस तुम्हें घटे बन एग्नेस तुम दादार जीवन দুজনেই আমাদের জন্য নিজেদের ভালোবাসার দিতে রাজি হয়েছে তোমার দাদা দিচ্ছিল এত ক্ষমতা হ্যাঁ এই জগতের সব ক্ষমতাশালী জাদু আমাদের সবাইকে রক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ আর তাহলে কি দাঁড়ালো राजकन्या एगनेस और बड़ राजपुत्र मध्य गोभीर प्रेम और राजकन्या हर्णेल और छोटो राजपुत्र मध्य एके अपर प्रति गभर श्रद्धा खूब धूमधाम तर वि गल और सुखे शांति बसबा करते लगल